Peace TV, Bangla. Allah Allahu Ya Rabbi Ya Allah, Allah, ya Rabbi, ya Allah. শুক্র দর্শক শ্রোতা पीछी बांगलार नियमित आयोजन शुरू जरा विश्वर विभिन्न अवस्थान दूरदर्शन सामने समबत होकल के सलम और शुभे ज्ञापन करूप्रिय दर्शक श्रोता आजकल जे आयोजन आपरेश सामने नहीं आसब ता हल ईमान बिल कदर इमान छयटी रकम आपन सामने आलोचित होदा विषय य বিধানের আওতায় ইমান ছয়টি রকম সম্বলিত একটি বিষয় আমরা পাঁচটি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করেছি আজকে সর্বশেষ আলোচনাটি আসছে ইমান বিল কদর তাকদিরের উপরে বিশ্বাস অধিকাংশ মানুষ আজকে তাকদিরকে বিশ্বাস করতে তাকদিরকে মেনে নিতে বেশ একটা বিপাকে পড়ে যান এটা পরিলক্ষিত হয় সমাজের বিভিন্ন স্তরে আসুন তাকদিরের ব্যাপারে আল্লাহ এবং কি বলেছেন আমরা আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলীর কাছ থেকে তা অবগত হই আর প্রচার কেন্দ্রে তশরিফ এনেছেন তন রয়েছেন শেখ মাহমুদুল হাসানুম আহমদুল্লাহ এবং রয়েছেন শেখ আকরামুজামান বিন আবদুল সালাম আল এটা এমন একটি বিষয় যার উপরে বিশ্বাস হারালে ইমান থাকে না পুরা বেমান হয়ে যেতে হয় অমুসলিম হয়ে যেতে হয় আসুন এ পর্বের ইমানের যেসব আছে যেসব বিষয়গুলো আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো ছাড়া আমাদের ইমানের ঘরটি বিনির্মিত হবে না তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আল ইমান ভালো মন্দ সবকিছুর প্লান এবং পরিকল্পনা যার কাছ থেকে হয় যে পরিকল্পনা আছে আল্লাহ করেন সেটাকে বিশ্বাস করা এবং এই বিষয়টি কিছুটা জটিল আছে এবং যেটা বুঝতে অনেক সময় মানুষ বিভিন্ন রকম প্রশ্ন এবং সন্দেহের আবর্তে ঘুরপাক খেতে থাকে আর এই কারণে এই বিষয়টি নিয়ে ইসলামের প্রথম যুগ থেকে পরবর্তী সময়ে অনেকগুলো মতাদর্শ সৃষ্টি হয়েছে কাদের জাবরিয়া এই জাতীয় মহাতাজেলা অনেক রকম গ্রুপের নাম আমরা শুনতে পাই যারা এই বিষয়গুলোর কারণে তারা সন্দেহের চোরাবালিতে আটকা পড়েছেন কিন্তু এই বিশ্বাসটি ইমানের একটি অংশ আমি আমাদের প্রাজ্ঞ আলোচক গণ করে আনুসন্নার আলোকে গভীর আলোচনা করবেন আমি শুধু একটা ঘটনা বলে শুরু করি আজকের আলোচনাটি একটি আমাদের ইসলামিক সেন্টার ইউকেতে খ্রিস্টান ক্যাথলিক স্কুল থেকে স্কুল ভিজিটে বাচ্চারা আসে তারা সেখানে ইসলাম সম্পর্কে জানার জন্য অমুসলিম বাচ্চারা জানার জন্য তারা জমায়েত হয় তা একটি বাচ্চা আমাকে বসে করলো হু ইজ গড গড কে আমি যেহেতু ইসলামের বিষয়ে আলোচনা করছিলাম তা এখন একটি ছোট বাচ্চা প্রাইমারি স্কুলে একটি বাচ্চাকে গড কে ফিলোসফিকাল এই উত্তর দেওয়াটা খুব জটিল ব্যাপার আমি শুধু তাকে এটাই বললাম যে তুমি আজকে বিকাল বেলায় গিয়ে কি খাবে সে বললো আমি তো জানি না কি আইটেম কি মেনুজ থাকবে আমার ডিনারে আমি জানি না আমি বললাম তুমি কতদিন বাঁচবে বললে আমি জানি না আমি বললাম তুমি কি প্রফেশনাল হবে ভবিষ্যতে যেটা তোমার জীবনের পরিকল্পনা করছেন আর যার হাতে এটা নিয়ন্ত্রিত তিনি গড তিনি তোমার প্রভু এই কথাটি ছোট্ট বাচ্চার জন্য ছোট ভাবে বোঝানোর জন্য যে এক্সাম্পল দিলাম সেটা থেকে আমরা এটা উপলব্ধি করতে পারি আমাদের জীবনটা তো পরিচালিত হচ্ছে কিন্তু আমি জানি না এক মিনিট পর কি হবে পাঁচ মিনিট পর কি হবে কিন্তু কোথার থেকে নিয়ন্ত্রণ হচ্ছে কোন সে দূরদর্শন অথবা কোন সে রিমোট কন্ট্রোল তাহলে আমাদের যুক্তি বলছে যে এখানে একটা পরিকল্পনা আছে একটা সিনেমা বিনির্মিত হয় অথবা কোনো ফিল্ম তৈরি হয় কিন্তু তার একটা ডাইরেক্টর থাকে তিনি পরিকল্পনা করেন যে কিভাবে একের পর এক এপিসোড গুলো রেডি হবে তেমনি ভাবে আমাদের জীবনের যে এপিসোড গুলো বা প্রতিটি মানুষের প্রতিটি ভবিষ্যতের সেই জিনিসটাকে কাদার বলায় সংক্ষেপে তার সঙ্গে আমরা এইভাবে তাকদির বলা হয় আর এই ত্যাগদিরটা আল্লাহ নিজেই প্রণয়ন করেছেন অনেক অনেক বছর আগেই সেটাকে প্রণয়ন করেছেন এবং সেটাকে বাস্তবায়ন করেন এই কারণে এখানে পরিভাষায় দুইটি শব্দ কিতাবগুলোতে আসে কদা এবং কাদার অর্থাৎ একটা হচ্ছে পরিকল্পনা আর আরেকটা হচ্ছে সেই পরিকল্পনার বাস্তবায়ন আর এই দুটো আল্লাহর পক্ষ থেকে হয় আমাদের সকলের জীবন মৃত্যু আমাদের সবকিছু পরিকল্পনা হয়ে গেছে এবং সেটা ধীরে ধীরে সেটা বাস্তবায়ন হচ্ছে আর এটা হচ্ছে আমাদের বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অত্যন্ত সংক্ষিপ্তভাবে বেশ মোটামুটি বোধগম্য পর্যায়ে কদরের ব্যাপারটা মানে ভাগ্য যে বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় শেখ বলেছেন যে অতীতে বহু মানুষ এই বিষয়ে বেশি আলোচনা করে বেশি বুঝতে গিয়ে বিভ্রান্ত হয়েছে শুরুতেই দর্শকদের একটা জি নিশ্চয় যে ওই সীমাবদ্ধতার কারণেই আমি এর বেশি কিছু করতে গেলে আমি বিভ্রান্ত হতে পারি এটা ইতিহাস সাক্ষী বহু মানুষ বিভ্রান্ত হয়েছে পথপ্রষ্ট হয়েছে এবং অনেককে আমরা দেখেছি তারা এই বিষয়ে গিয়েছে এবং আল্লাহ কে বলে ওই পুতুল খেলোয়া করো পুলিশ হইয়া ধরো হইয়া দংশন করো উজা হইয়া ঝাড়ো এইভাবে তারা বলতে নানা রকমের প্রতি ইমানের যে মানদণ্ড এই মানদণ্ড এই যে গজল এই গজল হল একজনকে মানে ইমান ইসলামের গন্ডি থেকে বহিষ্কার একটা সেই কথাটাই বলছিলাম যে বিভ্রান্তির একটা পর্যায়ে গিয়ে আমরা দেখি অনেক সময় মানুষ বেমানু হয়ে যায় যেটা আমরা হালে আমরা বিভিন্ন সম্প্রদায় যারা মুসলিম নামধারী তাদের বিভিন্ন হাকিদা বিশ্বাস এমন ভাবে প্রকাশ করে এমন ভাবমূলক গান তারা বলে সেই সমস্ত গানের মধ্যে আমরা এই জাতীয় শব্দগুলোকে কদরের যে বিশ্বাসটা ওটাকে অস্বীকার করতে দেখি আসলে নিশ্চিত করে সকলকে আমরা জানাতে চাই যে এই বিশ্বাসের সাথে কোনো রকমের সন্দেহ সংশয় বা এর অপব্যাখ্যা যদি কেউ দেন তাহলে কিন্তু ইমান চলে যাবে যেহেতু আমাদের আলোচনাটাই হচ্ছে যে ইমান বিল কদর ইমানের একটা মৌলিক বিষয় হচ্ছে কদর আচ্ছা এখন কদরের বিষয়টা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে যদি আমার ব্যাপারে আল্লাহ তালার সমস্ত ফয়সালার সিদ্ধান্ত হয়েই যায় তাহলে আর আমার কষ্ট করে লাভ কী এই বিষয়টা অনেকেই চিন্তা করেন আমরা এটা আসলে স্পষ্ট করে বলি যে আল্লাহর একটা সিদ্ধান্ত যেটা হয়ে আছে আরেকটা হচ্ছে বাস্তবায়নের সময় এই বাস্তবায়নের সময়টা এটা বুঝতে হবে আমাদেরকে তাকদির আর তগবীর একটা শব্দ আছে কাজ করা এই তাকদিরের অংশই কিন্তু কাজ করা এটা আলাদা কিছু নয় এখন আমাকে রব্বুল আলামিন যেটা করার ক্ষমতা দিয়েছেন সেটা যদি আমি ঠিকঠাক মতো প্রয়োগ করি তাহলে রবুল্লাহ আলেমিনের ফয়সালাটা যেমন ছিল তেমনই হবে আবার তা যদি ঠিকমতো না করি রবুল্লাহ আলেমিনের ফয়সালাও তেমনই ওই ওইভাবেই হবে এখানে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই আর আবারও বলি বিনয়ের সাথে যে আল্লাহ তালার সমস্ত ফয়সালার উপর বিশ্বাস রাখা এতটুকু পর্যন্তই বিশ্বটা রাখা উচিত আমার জ্ঞান আমার এলেম আমার সব কিছুর একটা সীমাবদ্ধতা আছে আমার বুঝার একটা সীমাবদ্ধতা আছে এই বিষয়টাকে আমি ওইভাবে একদম ক্লিয়ার করে বুঝতে গেলে তারা তগদির বিষয় স্পষ্ট ছিলেন যার জন্য খুব কড়া ভাবে ইবন রা বলেছিলেন প্রাথমিক পর্যায়ে তাদের ভিতরে অস্পষ্টতা ছিল ওই যে এক হাতের হাদিসটা জান্নাতি আমল করতে করতে এক হাত বাকি থাকে এই সময় তার তাকদির তার উপরে বিজয় হয়ে যাওয়ার ফলে সে জাহান নামের আমল করে চলে। আবার একজন জাহান নামের আমল করতে করতে এক হাত বাকি যেতে তখন তার তাকদির তার উপরে বিজয় হয়ে যায় ফলে সে জান্নাতি আমল করে জান্নাতে চলে যায় এই হাদিস শুনে বা ক্লিয়ার ধারণা পরবর্তীতে এসেছিলেন বিরতির পরে আবারও আসছে আপনার কাছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অত্যন্ত একটি মনজ্ঞ এবং অত্যন্ত স্পর্শ কাতর একটি আলোচনা শুনছিলাম আমি আপনারা দেখছেন তিনি তাই বলে থাকেন ছিল কাজের নির্দেশ দিবে নিষেধ খান মাদানী। যেভাবে মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় হটপথ অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছিয়ে कैम छो रसुल्लाकृत विश्वास अभावेतन जीवन जापन धर्म के भूल ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি কারণ সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান বাংলায় अल्लाम आलैकुम वरहमतुल्ला वबरक सुप्रिय दर्शक श्रोता हम व्रतिकालीन समय थार्जन धन्यवाद ए पर्याये आलोचना अपन सामने चल रही षष्ठ रोकण अर्थात तैगीर तैगर दो दिख रही है एक भलो और एक मंद भलोटर पक्ष के आसे मंदटाओ आल्ला पक्ष आसे ए बेपारे अपट्ट दृढ़ प्रत्यय पोषण करा ईमान अनिवार्य एक शर्त आसन आलोचक वृंदर का चले जा জি আলহামদুলিল্লাহ অমর খত্তপরাজি আল্লাহনও আল্লাহ রসুল থেকে এই বর্ণনা শোনার পর সংশয়ে পড়েছিলেন উনি বলেন যে ইয়ারসুল্লাহ ফিম আল্লাহ আমাল তাহলে আমরা আমল করে কি করব। যদি তকদিরের লেখা অনুযায়ী ফেসলা হয় তাহলে আমল কিসে করবো তা আল্লাহ রসুল সাইসাল্লাম তাকে যে এই ব্যাপারে ক্লিয়ার হওয়ার জন্য যে নিয়মটা দিলেন সেটা হলো কি জ্ঞা দিয়েছেন আল্লাহ তবরকালা তাকদিরের ব্যাপারে বলেছেন বলছেন আমি প্রত্যেকটা জিনিসকে একটা পরিমিত করে সৃষ্টি করেছে বা পরিকল্পনা অনুসারে সৃষ্টি করেছেন এটা আল্লাহর পরিকল্পনা যেহেতু এভাবে আল্লাহ সৃষ্টি করেছেন তারপর ওই যে দলিলগুলো দিতে যে আবার এদিকে আসলাম ইভিন অমর রাহ কাছে কুফা থেকে কিছু লোক আসলো ইতিমধ্যে কিন্তু কুফাতে তকদির কেন্দ্র করে একটা দল গুমরা হয়ে গেছে কিন্তু একজন সাহাবিও গুমরা হয় নাই এই জন্য বোঝা যায় যে আল্লাহ রসিয়ার করে দিয়েছে জিজ্ঞেস করবে তো এই দুজন ব্যক্তি তো তারা হজে পেয়ে গেলেন ইবনু অমর তারপর ওনারা খুলে বললেন যে আমাদের এলাকায় কিছু লোক বের হয়েছে ওরা বলছে তাকদীর বলতে কিছু নাই এটা প্রত্যেকটা নতুন নতুন হইতে থাকে বললেন তাদেরকে যে তুমি বলে দিও যে তারা যদি পাহাড়ের সমান স্বর্ণের মালিক হয় এবং যদি দান করে দেয় তাহলে এই দান আল্লাহ বড় কথা তাদের থেকে কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তাকদিরের প্রতি ইমান না আনবে এরপর তিনি বলছেন যে তাদেরকে এটাও জানিয়ে দিও যে আমি রসুল সাইসলামের সাহাবি বলছি যে আমি ওই লোকদের থেকে মুক্ত ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই ওদেরও আমার সাথে কোনো সম্পর্ক নাই তাকদীর অবিশ্বাস করলে যে কাফের হয়ে যায় এটা একটা স্পষ্ট দলিল আল্লাহ রসুল্লা সাহাবি বলছে মানে কি আমার দলভুক্ত ও লোকগুলো না আর ওরাও আমাদের লোক না ক্লিয়ার হয়ে গেলে এখন কথা হলো তাকদির নিয়ে যাদের বিভ্রান্ত ইমানদারদের কিন্তু তাকদির নিয়ে কখনো বিভ্রান্তি নাই যারা বেঈমান ইমান আনে না তাদের কাছে আছে বিভ্রান্তি ওই যে যখন অমর অমর খতুল এটাই গেল প্রমাণ তারপর আল্লাহ তো বড় কথা এটা তাকদির হলো তাকদির এর মর্মটা একটু বোঝা দরকার সংজ্ঞা বুঝলাম মর্ম না বুঝলে হবে না তাকদির অর্থ হলো আল্লাহ তো বড় বা যে কোনো সৃষ্টিকে করার আগে কিন্তু পঞ্চাশ হাজার বছর আগে নির্ধারণ করে দিয়েছেন অর্থাৎ আমি যে বডিটা এই বডিটা কয়টা অঙ্গ হবে কয়টা লোম হবে এগুলো আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার আছে আমার ধর্মীয় ক্ষেত্রে নির্ধারণে সেটাও আল্লাহ করেছেন আমার বৈষয়িক ক্ষেত্রের নির্ধারণীটাও আল্লাহ করেছেন কিন্তু আমরা সবসময় যেটা আপত্তি তুলি ধর্মীয় ক্ষেত্রে তাক অবিশ্বাস করার বিষয়টা কিন্তু আল্লাহ তো আমাদের সব কিছুই লিখেছেন এ পরিকল্পনা বলতে কি বুঝি একজন ইঞ্জিনিয়ার পরিকল্পনা করে তার অফিসে বসে কাগজের মধ্যে একটা বিল্ডিং উঠে দিল এটা হলো পরিকল্পনা তার মাথায় আগে আসলো তারপরে কি করলো মাথায় আগে আসলো এটা এলিম তারপরে সে এটা লিখল তারপরে সে চাইল যে তার চাইলো যে এটা বাস্তবায়ন করা হবে তারপরে চাওয়ার পর ফিল্ডে যে দেখা গেল সেই কাগজে যা ছিল মানুষের কিভাবে আসমান জমিন সৃষ্টি করার আগে আমার এই যে ইঞ্জিনিয়ারিং পরিকল্পনাটা কমপ্লিট করেছে ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আমার মামা কালিলা অল্প সামান্য এলিম তোমাদেরকে দেওয়া হয়েছে সেই ইম দিয়ে যদি এরকম একটা হল আল্লাহ নাকি এটা কখনো হতে পারে না এটা হলো আমার অযোগ্যতা আমার মূর্খতা এটা স্বীকার করতে হবে তাহলে দেখেন আল্লাহ বড় নির্ধারণ করে দিয়েছেন নির্ধারণের মধ্যে এই নিয়মটাও দিয়েছেন যে যদিও আমি পরিকল্পনা মানুষ কয়টা ভালো কাজ করবে কয়টা খারাপ কাজ করবে এটাও আল্লাহ জানে জানেন তার পরিকল্পনা এটা যেমন একটা ইট কয়টা ইট লাগবে ওরা বলতে পারছে কয় বস্তা সিমেন্ট লাগবে বলতে পারছে রড গুলো লাগবে সে বলতে পারছে এরকম প্রত্যেকটা পার্টস সম্পর্কে এখন এটাও কিন্তু কথা যদি যে বাস্তবায়নকারী যদি ভুল করে তাহলে ভুল হইতে পারে যদি সে সঠিক করে তো সঠিক হবে এরকমই আল্লাহ তো বড় কথা সব কিছু পরিকল্পনা করে দিয়ে বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন এক শক্তি দিয়েছেন দুটো কথা একটা হলো স্বাধীনতা দিয়েছেন একটা শক্তি দিয়েছেন এখন আমি এই পরিকল্পনাটাকে যেভাবে ইঞ্জিনিয়ার বিল্ডিংটা উঠবে আর যদি না করি তাহলে হয়ে হয়ে যাবে যাবে। আমরা যারা বেইমান তাদেরই কিন্তু এই আপত্তি হলো খালি শুধু নামাজ পড়বে না সে আমল করবে না এই জন্য বলছে যার যদি আমার ভাগে লেগাতে পাব জাহার নাম যদি আমার ভাগে লেখাতে জাহার নামে যাইতে হবে আমল করে কি লাভ আরে বাবা তুমি যে মাস্টার হবে না মূর্খ হবে এটাও তো লেখা ছিল না পড়ে বসে থাকা উচিত ছিল ব্যবসায় নামতেছো এটাও তো আল্লাহর তাক কয়টা কাজ করবো দুনিয়া বিদিনী সেটাও তো আল্লাহ দিলে ব্যবসায় আমি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বসে থাকো তুমি ব্যবসা করতে নামছি কেন আর একটা আমি ছোট্ট একটা যুক্তি দিয়ে বা শেষ করবো বিষয়টা একজন আপনাকে আপনি একটা সচেতন বিবেকবান ব্যক্তি আপনি এক জায়গায় যাচ্ছেন আপনাকে বলে দেওয়া হলো দুইটা রাস্তা যাওয়ার এই রাস্তায় গেলে আপনাকে চিন্তাইকারী ধরবে হত্যাও করতে পারে এটা কিন্তু নিরাপদ রাস্তা আপনি কি প্রতি বিশ্বাসী হয়ে এটা বলবেন কখনো যে ঠিক আছে আল্লাহ যদি ভাইকে লিখে থাকে তো আমি বাইসেও যাইতে পারি ভাইকে যা আছে তাই হবে এখন কি করেন আপনি সেই ক্ষেত্রে একটা সাধারণ লোক বলে দিল যে এই রাস্তাটা অনিরাপদ এইটা হলো নিরাপদ আপনি কি করেন আপনি তাকদীর অবিশ্বাসকারী লোকও তো কি করেন এই যেটা নিরাপদ রাস্তা ধরেন বলছেন ক্লিয়ার করে বলে দিয়েছেন যে নিরাপদ রাস্তা হলো যারা সৎ আমল করবে জান্নাতে যাবে আর অনিরাপদ হলো যারা অসৎ আমল করবে তাদের জন্য জান যেটা জানি সেটা আমি না যেটা অজানা ওইটার উপরে বিশ্বাসী হচ্ছি তকদিরের আমরা এই জাতীয় কথা বলা যাবে না আমি অন্যায় করেছি এটা আল্লাহ লেখা আছে আমি তো করতে বাধ্য তাহলে তো হত্যাকারে সে বলবে যে আমি হত্যা করেছি কারণ এটা লেখা ছিল আমাকে করতেই হবে এই জাতীয় কথাগুলো আমরা আমরা করছি তাহলে এই জাতীয় যুক্তিগুলোকে আল্লাহ ভ্রান্ত বলেছেন চোর ধরে নিয়ে আসা হয়েছে উনি তো হাত কাটবেন কোরআনের বিধান তো সেই চোর বলতেছে বলেই করেছি কাজে এই জাতীয় কোন অজুহাত হবে না যে আমার তাক লেখা ছিল বলে আমি অন্যায় করছি এরকম নয় বরং আমরা এটাই বুঝলাম যে আল্লাহ তালা তো আল্লাহ জানেন কিন্তু আল্লাহ আমাকে করারও শক্তি দিয়েছেন এটাকে ফ্রিডম অফ চয়েস বলা হয় দুটা পথ আছে যেমন একটা পরীক্ষার লেখা থাকে দিয়েছেন আর ওইটার কারণে সঠিকটা সিদ্ধান্ত নিলে আমি আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন পরেও আমরা বলতে চাই এই বিষয়গুলো নিয়ে তর্কে জড়িত হওয়াটা কোন ভাবেই ইসলামের শিক্ষা নয় কারণ আমরা তিরমিজি একটা দেখি হলেন তার চেহারা খুব লালাব হয়ে গেলো এবং তিনি বললেনা উমের তুম তোমাদেরকে এই বিতর্কে জড়িত হতে কি নির্দেশ দেওয়া হয়েছে আমি নাকি এই বিতর্ক সৃষ্টি করার জন্য আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে নবী হিসেবে আমাদের প্রাগ্য আলোচক মন্ডলীর কাছ থেকে যে বিষয়গুলো শুনলাম তেগদির ব্যাপারে আমরা বিন্দু মাত্র ব্যাথ্য না ঘটিয়ে বা কোন সংশয় গেছেন সেভাবেই ত্যাগদির উপরে অটল বিশ্বাস স্থাপন করি এবং আমাদের ইমান ও আকিদাকে সুসংহত করি মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আশাহদরকালামালাইকুম রহমত আল্লাহ ববরকত মোহাম্ম রসুল্লা মোহাম্মদন রসুল্লা অর্জুরা কে सुरक्षित पवित्र जकत पाठातेन बैंको रोड बार्मिंग उंड नंबर शून्य शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजिश टा पाठिएमेल कर समाधान সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের হক সম কি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়দের বাইরে যাওয়ার সুযোগ ইসলামের উপরে বিনসি ড আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ হোসেনের উপস্থাপনায়। अनन्य गुणावल जानते देख अनुष्ठान माना दुनिया आज रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टाइम टी